মানবতার সমাধান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 সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর যে প্রান্তে বসেই পিস বাংলা বাংলার এই আয়োজন দেখছেন আমরা সব কয়জন আপনাদের সবাইকে আমাদের আয়োজনে সাদর স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ আল্লাহআলা এই পৃথিবীতে আমাদের জন্যে অসংখ্য নেয়া দিয়েছেন এবং রব্বুল আলমিনের অনুগ্রহ দুনিয়ায় সমৃদ্ধি অভাবমুক্ত জীবন এমন কি পরকালের নিশ্চিত জান্নাতের ঠিকানা হিসেবেও আমাদের কাছে কিছু কিছু নেমদ্রব্য আলামিন দিয়েছেন আর ওই সকল সমৃদ্ধি অভাবমুক্ত জীবন আর পরকালের জান্নাত পাওয়ার নিশ্চিত এক বাস্তব ঠিকানার যা হল ছোট্টমাত্র একটি বর্ণে যাকে বলা হয় মা বন্ধুক ওই মা मायर अधिकार मायर मर्यादा एवं भलोमा यसंगी हम आज के अपन साथना करते चाहिए आलोचन जे कजन आपन साथी डान पशे शेख यूसुफ आब्दुल मजिद तर शेख अब्दुल रज्जा बीन यूसुफ तपर शेख अमानउल्ला बीन इस्माइल और छोटभ शाह बन्दुगण মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয় আলি ওসাল্লাম মায়ের মর্যাদাকে সর্বোচ্চ সম্মানিত স্থানে পৌঁছে দিয়েছেন এই পৃথিবীতে আর কোনো মত পথ বা আদর্শ মায়ের মর্যাদাকে এতটা সমন্বিত করতে পারেনি যদিও দুর্ভাগ্য আজকের মায়েরা তাদেরই মর্যাদার কথা হয়তো কেউ জানেন না হয়তোবা কেউ অবজ্ঞা করে অবহেলায় হারিয়ে ফেলেছেন আর হয়তোবা আমরাও মায়ের অধিকার দিতে ব্যর্থ হয়েছি আসুন না আমাদের আলোচনা থেকে আমরা মায়ের মর্যাদা মায়ের অধিকার আর হা মাকে মর্যাদা দিয়ে মাকে অধিকার দিয়ে আমাদের দুনিয়া এবং পরকালের সমৃদ্ধি নিশ্চিত করতে শিখি কি পৃথিবীতে বেচা থাকা অবস্থায় জান্নাতের নিশ্চিত ঠিকানা মা মায়ের অধিকার নিয়ে আজকে আমরা বলবো। যদি আমরা বলেছিও আমি আজকেরই সুন্দর আয়োজনে বলবো যে মা মায়ের অধিকার নিয়ে আরো কিছু আমাদের শোনান না একটু আমাদের দর্শকদের প্রিয় সুধুমন্ডলী মায়ের অধিকার মহান রব্বুল আলমিনুল করিমে বারবার ঘোষণা করেছে এবং যার অবদানের প্রতি সবচেয়ে বেশি সন্তানের জন্য কষ্ট করেছেন তিনি হচ্ছেন মা আমরা পৃথিবীতে মায়ের গর্ব থেকে এসেছি তারপরে আমাদের শৈশব কৈশোর আমাদের যখন হয়েছে তখন আমরা মা কি কষ্ট করেছে বা শৈশবে আমি যখন অসহায় ছিলাম মা আমার জন্য কত কষ্ট করেছেন কত জেগেছেন এটা কিন্তু আমরা নিজেদের থেকে নিজে আমরা উপলব্ধি করতে পারি না করি না যদি করতাম তাহলে আমরা ভালোই হতো কারণ মায়ের গর্বের সময় আমার নিজের ভিতর থেকে তো আমরা অন্য বাচ্চাকে দেখি শিশুকে দেখি কিন্তু নিজের ব্যাপারে নিজে কিন্তু বুঝতে পারি না যে আমার মা আমাকে গর্বে ধারণ করতে গিয়ে তিনি কতটা কষ্ট করেছেন আমার শৈশবে লালন পালন করতে গিয়ে তিনি কতটা কষ্ট করেছে সেটা আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে তো আমরা বুঝতে পারি না মানে না, উচিত ছিল বুঝার না আমার বুঝবার ক্ষমতাই নাই কারণ আমি তো তখন মায়ের গর্বে যখন ছিলাম তখন তো আমার বুঝবার ক্ষমতা নাই আর শৈশবে যখন আমি ছিলাম তখনও সেই যখন আমি শিশু ছিলাম তখন আমি কিরকম মা আমার জন্য কষ্ট করেছেন আমি কি করবো তখন তো আমি শিশু আমি যখন বড় হয়েছি তখন অন্য বাচ্চাদেরকে দেখে বা নিজের যখন বাচ্চা হয় নিজের স্ত্রীর যখন কষ্ট দুঃখ যন্ত্রণা সে ভোগ করে সেটা শুনে হয়তো আমরা কিছুটা ধারণা পেতে পারি কিন্তু মহান রবুল্লা আলমী যিনি মাকে তৈরি করেছেন তিনি মায়ের কষ্টটা আমাদেরকে কোরআনের মাধ্যমে সেটা তুমি উপলব্ধি করণে কিন্তু বাস্তবে সেটা অনেক কষ্ট তিনি পেয়েছেন খুবই সত্য কথা বলেছেন যে তিনি আমাদেরকে বাচ্চা আকারে মায়ের পেট থেকে বের করেছেন মায়ের আর বাবা মানে জন্মদানকারী মা আর বাবার মর্যাদা আমরা ভালো করে বুঝি খুবই সত্য কথা তো এক্ষেত্রে আল্লাহ মা যিনি এত কষ্ট করেছেন গর্ভ করেছেন তারপরে শৈশবে কৈশোরে তিনি আমাদেরকে অনেক কষ্ট করে বড় করেছেন তো সেই মায়ের জন্য এটা তো স্বাভাবিক আমাদের ভিতরে এটা স্বাভাবিক অনুভূতি হওয়া উচিত যে আমরা মায়ের প্রতি ভালো ব্যবহার করব এবং তার সুখে দুঃখে আমরা তার পাশে থাকবো এটা তো আমাদের স্বাভাবিক তারপরও আল্লাহ পাক আবার নির্দেশ দিয়েছেন বাবার উপরে মায়ের সমস্ত দায় দায়িত্ব চাপিয়ে দিয়েছেন যেন সন্তান ধারণ এবং লালনের যে কষ্ট এটাই তার উপরে বিরাট বোঝা তার উপরে আবার তার নিজের খাবার বাচ্চাদের খাবার আজকে আমরা ওয়েস্টার্ন সিভিলাইজেশনে পাশ্চাত্য সভ্যতার দিকে যখন আমরা তাকাই তখন আমরা তারা নারী অধিকার পেয়েছে বলে তারা অনেক কথা বলে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেখানে যেহেতু বিয়ের বন্ধন ছিন্ন হয়ে গেছে অনেক মা সন্তান ধারণ করার কষ্ট করেছে তারা নারীদের অধিকার অধিকারকে পদপৃষ্ট করে দিয়েছে ধ্বংস করে ভুলিশ করে দিয়েছে ভুলুন্ঠিত করে দিয়েছে কারণ ওই নারীর ভরণ পোষণও সেখানে দেখা যাচ্ছে সন্তানদের নিজে কাজ করে আমি নিজে দেখেছি নিউ এবং বিভিন্ন সিটিতে আমি নিজে দেখেছি যে দুই জন বাচ্চা নিয়ে এসে কাজ করতেছে আর নিজের আহার নিজে বাচ্চাদের আহার আহারও সে এবং অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে রেখে তাদের বাচ্চার রাখার ব্যবস্থা আছে সেখানে বাচ্চাদের রেখে মা চলে যাচ্ছে অসহায় বাচ্চা যে বাবার আদর তো পাই না মায়ের আদর থেকেও বঞ্চিত ধন্যবাদ আপনাকে আমি এবার আস শেখ আব্দুল ইউসবান দিয়ে আগলে রাখতে হবে এমন কি ভাষায় দোয়া করতে হবে তাও আল্লাহ আসফানা শিখিয়ে দিয়েছেন এই বিষয়গুলো যদি আপনি একটু খুলে বলেন আমাদের দর্শকদের জন্য আসলে পিতা মাতা কতটুকু মল্যায়ন করবস্তু এটা আমরা যদি জানতে পারি তাহলেই আমাদের মৌল্যায়ন করা সম্ভব অবশ্যই অবশ্যই এ মর্মে আল্লাহ আল্লাহতালা সুরাবানি ইসরায়েল্যা বলেছেন যে তোমাদের পিতামাতার দুইজনের একজন অথবা দুইজনই যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের নিকটে পৌঁছে যায় তাহলে তোমাদের প্রথম যেটা জরুরি কাজ বৃদ্ধ অবস্থায় সাধারণত পিতামাতা অনেক সময় বুদ্ধি হারিয়ে ফেলে অথবা একটা কথা দশবার বলে অনেক সময় খেতে দিয়েছি একটু পরে বলে যে না আমাকে খেতে দেও নি এমন কতগুলি পরিবেশ পিতামাতার পক্ষ থেকে আমরা বুঝতে পারি যে ওই সময়তে পরিস্থিতি এমন হয়ে যায় যে পিতামাতাকে মূল্যায়ন করা খুব কঠিন হয়ে পড়ে এটা মানুষের হয়ে যায় এই জন্যই আল্লাহ আল্লাহতালা এখানে বলেছেন আল্লাহ যে বৃদ্ধ অবস্থায় তারা দুইজন অথবা দুইজনের একজন যদি তোমরা যদি তাদের দেখাশোনা করার সুযোগ পেয়ে যাও তাহলে কখনো যেন তাদের কোনো কথার কোন কর্মের উপরে বরং তাদের দুইজনকে তোমরা সম্মান সম্মানজনক উত্তম ভাষা দিয়ে ভালোভাবে কথা বলো नाजुल्ले मीना रहा तुम्हरा नतहे तमने कथा बोल तुम्हारा तरफ भल दिए कथा बोल जान तुम्हारे कथाते को समय कठोरता उग्रता एरक जन पित माता बुझे नम्बित दर्शक मंडली पिता माता के मूल्यायन करते चाहिए दो बुखारी मुस्लिम हादिस थे एक खूब सहजे बुझते क्य भाव मूल्यायन करते যেহেতু তারা খুব মল্যায়ন করব আমাদের তো পিতা মাতা অনেকের নেই বা আছে আমরা তাকে প্রথমত কি দিয়ে মূল্যায়ন করবো শ্রদ্ধা করব সব সময় কথা না ওই শব্দ ব্যবহার করব না আর তাদের কল্যাণের জন্য আমরা সবসময় বলবো যে রবির তুমি আমাদের পিতা মাতাকে ওইভাবে দেখো যেইভাবে তারা দুইজন আমাদেরকে বাল্য অবস্থায় শিশুকালে সেটা আমরা বুঝতে পারছি জানতে পারছি এইভাবে আল্লাহ তালা তুমি আমার পিতা মাতাকে দেখো এই দু আমাদের সবসময় বলা উচিত শিখিয়ে দিয়েছে এবং রবুল আলমী শিখিয়ে দিয়েছেন সুপ্রিয়া বন্ধুগণ আমাদের ছোট্ট বিরতির সময় এসেছে আব্দুল রাজ্জাক সাহেব উনি বুখারী মুসলিমের দুটি হাদিস শুনাবেন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 सकाल सा मुदूल রসুল্লা সাল্লা বলেছেন মুমিন ব্যক্তির ব্যাপারটা অদ্ভুত এটা একমাত্র বৈশিষ্ট্য তার সচ্ছলতা অর্জিত হলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে তা তার জন্য কল্যাণকর তার উপর কোনো বিপদ নেমে এলে সে ধৈর্য ধারণ করে এটাও তার জন্য কল্যাণকর সেহী মুসলিম চতুর্থ খণ্ড মন গলানো অধ্যায় হাতির সংখ্যা সাত ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম বিরতির আগে আমরা শুনছিলাম নিজে কোরআন মা আর বাবা তারা বৃদ্ধ আর জওয়ান জীবিত আর মৃত যে অবস্থায় তাদের জন্য করতে তিনি নিজে আমাদেরকে ভাষা শিখিয়ে দিয়ে বলেছেন রবির হাম হুমা কামা রবায়ান করে বলছেন এবং তোমরা বলো আমাদের রব তুমি রহম করো আমার মা বাবার প্রতি কামা রব্বায়ানি যেমন করে আমার মা বাবা দুইজনে আমাকে লালন পালন করেছে সহিরান একেবারে শিশুকালে সুতরাং আমরা এই করতে ভুলবো না বন্ধু আব্দুর রাজাক সাহেব যে হাদিসটি শোনাতে যাচ্ছিলেন বুখারি মুসলিমের দুটি হাদিস আমরা তার হাতিসটি শুনবো ইনসা আমরা এ হাদিস দুইটির প্রতি যদি লক্ষ্য করি তাহলে আমরা হয়তো বা পিতামাতার একটা মর্যাদা মূল্যায়ন করতে পারবো আয়ে আনহা আল্লাহ রসুলের সামনে একদিন এভাবে বিবরণ নিচ্ছেন যে আল্লাহ রসুল একজন মহিলা আমার দরজায় আসলো দুইটা বাচ্চা নি দুইটা মেয়ে নিই তো এসে খেতে চাইলো আমি বাড়িতে কোনো কিছু খাওয়ার পেলাম না দেখলাম একটা খেজুর আছে বাসায় আর কিছু নেই আমি এই খেজুরটা ওই মহিলার হাতে দিলাম তো মহিলা খেজুরটা না খেয়ে তাকে দুই টুকুড়া করে দুইটা মেয়ের হাতে দিল মেয়ে দুটা ওই খেজুরের দুই টুকরা খেয়ে নিল এবার মা বাচ্চা দুটাকে নিয়ে চলে গেল। তো এই দৃশ্য আয়েসারা যে আল্লাহ তালা আল্লাহ রসুলের সামনে বললেন তখন আল্লাহ রসুল বললেন যে দেখো আয়েসা কোন মানুষ যদি দুইটা মেয়েকে লালন পালন করতে পারে তাহলে তার বিনিময় আল্লাহ তাল্লাহ তাকে জান্নাত দিবেন তাকে জাহান্ন থেকে মুক্তি দিবেন সম্মানিত দর্শক মন্ডলী মা যে ছেলে মেয়েকে কিভাবে আমরা পিতা মাতাকে কিভাবে মূল্যায়ন করতে পারি এখান থেকে আমাদেরকে জানা বোঝা উচিত ঠিক এরকম একটা বোখারি মুসলিমের হাদিস এসেছে যে উমারব্দুল খত রাজিয়া তালানহ বলছেন যে কিছু লোক বন্দী হয়ে আমাদের এখানে এসেছে তার মধ্যে ছিল একজন মহিলা ওহা তার স্তনে একেবারে দুধ পরিপূর্ণ মনে হচ্ছে যেন দুধ সে তার বাচ্চাকে পেয়ে বুকের সাথে জড়িয়ে ধরে তাকে দুধ পান করাচ্ছে তখন আল্লাহ রসুল বলছেন সঙ্গী সাথী দেখো তো এই মহিলা কি তার বাচ্চাকে যা আগুনে নিক্ষেপ করতে পারে তাল্লা রসুল সাহাবিগুন বললেন জি না এটা অসম্ভব হতে পারে না মহিলা তার বাচ্চাকে জাহান নামে নিক্ষেপ করতে পারে না তালা রসুল বললেন যে দেখো মহিলা তার বাচ্চার উপরে যত দয়াবান আল্লাহ তার বান্ধার উপরে তার চেয়ে অনেক অনেক বেশি দয়াবান এখানে আমরা এই বোখারি মুসলিমের হাদিস থেকে জানতে চাচ্ছি যে দেখুন কিভাবে একজন মহিলা তার বাচ্চাকে খুঁজে দুধ পান করাচ্ছে আমরা এর বিনিময় কি দিতে পারি আমরা বিনিময় যদি এর দিতে না পারি তাহলে আল্লাহ রসুল আমাদের প্রতি কঠোরতা আরোপ করেছেন কঠোরতার পরে অবশ্য আমরা একটা বিনিময় বলার চেষ্টা করব। কঠোরতা হচ্ছে আল্লাহ রসুল এক বৈঠক বলছেন যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কে আমাদের মাঠে কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ আল্লাহ রসুল বলেছেন যে আল যারা চলে আমরা এই পিতামাতার বিরুদ্ধে কি করে যেতে পারি বরং আমাদের জন্য উচিত হবে যে রব্বের হাম হম এই দোয়ার সাথে সাথে এখানে আমরা আর একটা দোয়া অবশ্য বলতে পারি আল্লাহ রসুল যে দুটা ওই আবু সালমা মারা গেলে মুখের উপরে হাত রেখে বলেছিলেন যে আল্লাহম্লাহ আমরা বলতে পারি আমাদের পিতা মাতার জন্য আল্লাহম ফিরিল আবি বা আল্লাহ্মিরমি ওর ফাদফিল মাহাদফসাল্লাহফি কাবরিহি ও নাব্বির্লাহি হে আল্লাহ তুমি আমাদের পিতাকে আমাদের মাতাকে ক্ষমা করো তার কবর কে প্রশস্ত করো তার কবর কে করো তাকে উচ্চ মর্যাদা দান করো আমরা পিতা মাতাকে যথাসম্ভব মূল্যায়ন করবো এবং মা বাবার কিছু হুজুরদেরকে দিয়ে বসাইয়া দোয়া করলেই যথেষ্ট বন্ধু আর দোয়া কি ভাড়াটিয়া লোকদের দিয়ে হয় দোয়াটা নিজেরটা নিজে করতে হবে নিজের মা বাবার নিজের হৃদয় থেকে বলতে হবে রব্বের হামহমা কামা রব্বায়ানী সঙ্গে এবং এটা প্রতি মুহূর্তে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে প্রত্যেকটা দিন এবং রাতে কোনো দিন কোনো মুহূর্ত অথবা বছরে একবার না যারা এমনটা করে সত্যি তারা মা বাবার সম্মান আর মর্যাদা দিতে পারে না বন্ধুগ আসলে মা আর বাবার যে সম্মান বিশেষ করে মায়ের মর্যাদা আজকে দুর্ভাগ্যজনক সত্য সুরাইবানী ইসরায়েল আরব্বুল আলমীর মায়ের মর্যাদা বাবার মর্যাদা সংরক্ষণ করতে গিয়ে মা বাবাকে ভালোবাসার ডানায় আশ্রিত করে ভালো কথা কি তারা কষ্ট পায় এমন কোনো শব্দ উচ্চারণ করে নিষেধ করেছেন কিন্তু দুর্ভাগ্য আমরা দেখতে পাই যে হ্যাঁ মা যখন যৌবনে ছিল তখন আমি তার কুলে ছিলাম কিন্তু আমি যখন যৌবনে আর মা যখন শিশু হয়েছে আমি মাকে আমার কুল থেকে তারায়া ওই বৃদ্ধ আর বৃদ্ধা নিবাসে দিয়ে দিচ্ছি ওল্ড হোম কালচার আমাদের সমাজেও যাচ্ছে এটা কি ইসলাম সমর্থন করে আমি শেখ আব্দুল রাজাক সাহেবের ওখানে আরও দু একটি কথা সংযোজন করতে চাচ্ছিলাম সেটা হলো যে আল্লাহ পাক মায়ের মর্যাদা পিতামাতার মর্যাদা যেখানে সংরক্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন সেখানে আমরা দুইটা জিনিস লক্ষ্য করি এক নাম্বার আল্লাহ বলছেন ওয়াসাইন আল ইনসান আবি সন্তানকে ওসিয়ত করা হয়েছে ओसियत नसिहत दूटार दुई जिन नसिहत जो विशेष गुरुत्वपूर्ण है मानुष सचरा मृत्यु समय ओसियत कर गुरुत्वपूर्ण विषय तो एखने ओसियत मान हलो विशेष नसिहत आल्ला पा कर बला हजदा रब्बू काल्लाबुदूल्लाय ये दो जिन लक्षण एक हलो आल्ला पा तर रसुलड्रेस करसें রাসুলকে সম্বোধন করে বলছেন ও কাদা রবা আল্লাহ ওয়াবিল ওয়ালিদাইনি এহসানা রাসুল্লাহ সাল্লামের পিতামাতাকে তো তিনি পান নেই এহসান কখন করবেন কিন্তু আল্লাপাক তার রাসুলের মাধ্যমে কুল কায়েনাতের সমস্ত মুসলিম জাতিকে পাক শিক্ষা দিচ্ছেন মানব মানবদান ওয়ালিদাইনি এহসানা আল্লাপাকের ইবাদতের পরেই পিতামাতার মাতার প্রতি এহসান করতে বলা হয়েছে তাদের হক আদায় করো এমন কথা বলা হয়নি বলা হচ্ছে এহসান করো হয়তো কেউ বলবেন যে আমি তো পিতা মাতার কাছ থেকে কিছু পাইনি পাওয়া না পাওয়া কি জন্ম দিল মা বাবা মায়ের গর্ব থেকে পৃথিবীতে এরপরে যে কথাটা বলা হচ্ছে রব্বির হামহুমা কামা সাগীরা। এখানে সব্বির হামহুমা দুইজনকে আল্লাহ তুমি মাফ করো কামা রব্বাইয়ানি যেমন ভাবে আমাকে তারা প্রতিপালন করেছিলেন আমাকে করেছিলেন এখানে এক বসন এক বছর দেওয়ার ভিতরে হেকমত হলেই যার যার দোয়া সেই সেই করবেন যিনি আমাদের মাননীয় পরিচালক শাহ আলিউল্লা সাহেব যা বললেন যে এখানে তো ভাড়াটিয়া বা কাউকে ডেকে এনে যে করানো হচ্ছে ডেকে এনে উনি কি বলবেন উনি তো নিজের মামার জন্য নিজের পিতামাতার মাতার জন্য বলবেন আপনাকে আমি থামিয়ে দিয়ে বলছি সুপ্রিয় দর্শকদের জন্য একটু সহজ করে আসলে দোয়া হলো হৃদয়ের কথা মনের কথা এবং নিজের দোয়াটা নিজে করতে হবে আর আল্লা দূরে নন যে কাউকে মাধ্যম লাগাতে হবে অথবা রবুল তিনি আমাদের মাথা দাঁড়িয়ে রয়েছে শাহর অতি কাছে সুতরাং রব্বুল আলমিনকে বলার জন্য কাউকে মাধ্যম করার দরকার নেই তবে হা যদি কোনো ভালো মানুষ যার আখলাক বালো এল আছে তাকুয়া আসে হ্যাঁ তিনি দোয়া করতে পারেন একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য দোয়া করতে পারে দোয়া করাটাই ই বাধাত কিন্তু তাই বলে নিজের মা বাবার জন্য আমি কিছুই করব না আরেকজনকে দিয়ে সব করাবো এটা একটি ব্যর্থতা এটা একটি অপরাধ এটা একটি অন্যায় এত থেকে আমাদের বেড়ে আসা উচিত আর হাঁ আমরা যে প্রসঙ্গে বলতে চাচ্ছিলাম যে আসলে ওল্ড হোম আপনি বলতে চাচ্ছিলেন বলুন জি ধন্যবাদ বৃদ্ধাশ্রমে যে আমরা পিতামাতাকে রেখে আসি অথবা কোনো চাকর চাকরানিকে দিয়ে পিতামাতার মাতার খেদমত এটা আপনারাই বলুন যে এটা কেমন করে সম্ভব যে মা নিজে মনের মাধুরী মিশিয়ে সন্তানকে লালন পালন করলেন সেই মায়ের সেবার জন্য আমি ওই বৃদ্ধাশ্রম খুঁজে নিলাম অথবা চাকর চাকরানির উপর ফেলে দিয়ে আমি চলে গেলাম অথচ দেখা গেল সবচেয়ে বড় ব্যর্থতা যে ওই হতভাগা সন্তান যে সন্তান হয়তো অনেকেই পিতামাতার মাতার এতেকালের সময় हाँ आंगुरे रस ता दिए पुष्टिकर खबार मूल्यवान खाद्य दिए कलेेमार तालकिनटा दिए जदि तरह पिता के विदाय ना दीते मृत्युर समय पिता मतार मृत्यु समय जी से पशे ना थकते परे और पता जदि अथवा माता जदि कलेेम ना नहीं दुनिया के जाए व्यर्थता क्यी होते पारे? एर चेहर हतभागार सन्तान और कित माार खेदमतर बेपारेक्टा जिनि ख्याल रखते हेटा हम जे आसमा बिन्ते अबी बजी अल्लाह ताल आन्हा जिज्ञेस कर रसुल्लाह सल्लासम के जे हमारे जाहलियातर जमानार जो माँ रे जिन्हें अमुसलिम तरह हमें क्यवहार करब नबी सल्लाह तुम्हें तरह भलो व्यवहार करो दुनियाबी दृष्टिकोण थके साथ भलो व्यवहार कर माँ जदि अमुसलिम है जदि काफेर है बेदीन है बेईमान है तबुओ तर दुनिया भलो व्यवहार कर इब्राहिम आलासलम कथा टाइम पिता के सम्बोधन बाब्बा डेके बोल तो कम कि शेखारोार पित मातारेदमत को अवस्थाते ही भाड़ाटिया लोकर ऊपर ना फेले रेखे कोश्रमे ना दिए और अने मन कर पित माता ए बस बरक्त कर जीना भाई अपनार पता बरंच नेकर पाल्ला बृद्धि करार आल्ला पाक हाय बाड़िए दिए असहाय समय आपनी जत बारति एहसान करबें जत बारति दयापरबाश हतटुकू ता सहयोगता कर আপনার নেকের পাল্লা বস্তা এখানে যথার্থ সত্যিকারের আদর্শ মা হওয়ার তৌফিক রব্বুল আলমী দান করুন আপনাদের সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদেরকেও মুবারকবাদামালাইকুম ওরাহমতুল্লাহ ওবার وآتوا الزكاة لهم أجرهم. لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام السلام عليكم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 শূন্য শূন্য আট তিন সোয়েফট বিআইসি খোড় এ আর এ ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট মানবতার সমাধান